ভারহীন রাজকন্যা অনেক অনেক কাল আগে এক রাজা আর রানী ছিল তাদের কোনো সন্তান ছিল না অনেক বছর পর তাদের কোল আলো করে জন্ম নিল এক অসামান্য রূপসী রাজকন্যা সারা রাজ্যে খুশির ধুম পড়ে গেল রাজকন্যাার নামকরণের উৎসবে রাজা নিজে নিমন্ত্রণপত্র পাঠালো তাদের প্রত্যেককে যাদের সে গুরুত্বপূর্ণ মনে করত বন্ধু পরিবার পরিজন পুরোহিত জাদুকর সব্বাইকে কিন্তু রাজা একজনের নাম ভুলে গেল এক ডাইনি এদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতাচার সবচেয়ে শয়তান যে যখন ডাইনি এই উৎসবের কথা শুনল সে নিজেই সেখানে যাবার সিদ্ধান্ত নিল রাজা তাকে সেখানে দেখে একটু আশ্চর্য হল না কারণ করব মহারাজ কিন্তু আপনার ছোট্ট পড়ি কোথায় তাকে আগে আমি দেখি ওর মা ওকে নিয়ে আসবে যদিও বোঝাই যাচ্ছিল যে রাজার কোনোই অসৎ উদ্দেশ্য ছিল না সে সত্যি তার কথা ভুলে গিয়েছিল তাতে ডাইনি আরও খেপে গেল আর সে বদলা নেবার শপথ নিয়ে বসল তাই যখন নামকরণের অনুষ্ঠান শুরু হলো সুগন্ধি জল রাজকন্যার ওপর ছেটানো হবে ডাইনি গোপনে একটা জাদু গুড়ো সেই জলে মিশিয়ে দিল যেই সেটা রাজকন্যার উপর ছেটানো হলো রাজকনার ওজন শূন্য হয়ে গেল অভিকর্ষ শক্তি আর তাকে আকর্ষণ করছে না যে পরিচারিকার কাছে সে ছিল তার মনে হল যেন রাজকন্যা আর তার কোলে নেই কারণ রাজকনার ওজন শূন্য হয়ে গেছে ও এটা কি কি হলো? হলো এই ঘাবড়ে গিয়ে পরিচারিকা রাজকন্যাকে ছেড়ে দিল কিন্তু রাজকন্যা মাটিতে পড়ল না সে বাতাসে ভাসতে লাগল এই মাত্র এটা কি ঘটলো। এর ঘটল রাজকিবিদ্যা প্রয়োগ করা হয়েছে তারা রাজকন্যাকে কিন্তু উদ্ধার করল কিন্তু যদিও সবার মনে হবে যে কারোর ওজন নেই সে কি এমন ব্যাপার কিন্তু এর ফলে রাজকন্যা আর তার বাবা মার অনেক রকম সমস্যা হতো একদিন যখন রাজকন্যা বিছানায় শুয়ে আছে রানী খেয়াল না করে জানালা খুলে চলে গেল দমকা হাওয়া এসে ঘর থেকে জানালার বাইরে বেচারি ছোট্ট বাচ্চাটাকে ঠিক যেভাবে বালি বা পালক উড়িয়ে নিয়ে যায় সেইভাবে উড়িয়ে নিয়ে গেল পরিচারিকা ভেতরে এসে দেখে যে রাজকন্যা সেখানে নেই রাজকন্যা কোথায় গেল রানীমা নিশ্চয়কে নিয়ে গেছে কোথায আমার কি জাতা বলছ কিন্তু তাহলে আমার মেয়ে কোথায় আর প্রাসাদে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করলো মালি বাগানে শুকনো পাতা জড়ো করছে হঠাৎ সে পাতার স্তূপের নিচ থেকে হাসির শব্দ শুনতে পেল সর্বনাশ এ যে আমাদের রাজকন্যা কোথায় আমার মেয়ে হ্যাঁ মহারাজ মালি তাকে শুকনো পাতার নিচে খুঁজে পেয়েছে সেই দিন থেকে রাজা আর রানী এত ভয় পেয়ে গেল যে প্রতি মুহূর্তে রাজকন্যাকে চোখে চোখে রাখতে শুরু করলো যখন সে ঘুমতো তার গায়ের চাদর বিছানার চারধারে এমনভাবে মুড়ে দেওয়া হতো যে সে নাড়াচাড়াই করতে পারত না যদি সে জেগে থাকতো তাহলে সবসময় কারণ না কারোর কোলে থাকতে হতো একদিন কি হয়েছে অন্য বাবারা যেমন করে তেমনি রাজা মেয়েকে লুফে নেবে বলে হাওয়ায় ছুড়ে দিল কিন্তু তাকে নামার জন্যে মই নিয়ে এসে হাওয়া থেকে নামাতে হলো। রাজকন্যা যখন বড় হলো সে হাঁটতেই পারতো না সামান্য জোরে মাটিতে পা ফেলতে গেলেই সে হাওয়ায় উড়ে যেত তাই হাঁটবার সময় তাকে ধরে নিয়ে যেতে হতো লাইন করে কুড়িজন ভৃত্ত তার পোশাক থেকে বেরোনো টাসেল ধরে সাথে সাথে হাঁটত যাতে রাজকন্যা হাওয়ায় উড়ে না যায় কোনো ওজন নেই মানে রাজকনার হৃদয় কখনো ভারী হতো না তাই তার দুঃখ প্রকাশ করতে পারতো না তাই যখন কথা বলতো না তখন সে শুধু হাসত আর আমরা যখন নিজেরা দুঃখী না হই তখন আমরা অন্যের দুঃখ বুঝতে পারি না আর যখন আমরা অন্যের দুঃখ না বুঝি তখন আমাদের ভেতরে মায়া দয়া বলেও কিছু থাকে না ভালোবাসা কি জিনিস বুঝি না তাই রাজকন্যা ছিল খুবই কর্কশ ও নির্দয় নিয়ে আমাদের এইসব মানে কি আমি ঠিক আছি বেশ উঠছি এরকম মুখ করলে তোমাদের দেখে আমার খুব হাসি পায় এখন তোমরা অনুমতি দিলে আমি যেতে পারি কিন্তু রাজকন্যা দুঃখী ছিল যদিও ওজন নেই বলে সে অনুভব করতে পারতো না সব সময় লোকের পাহার থাকতে তার ভালো লাগে না আমাকে একা থাকতে দিতে না?। আমাদের কিন্তু রাজার কঠোর নির্দেশ যে এক মুহূর্ত আপনাকে চোখের আড়াল করা যাবে না কারণ যে কোনো সময় হাওয়া এসে আপনাকে উড়িয়ে নিয়ে যেতে পারে দয়া করো নিজেকে জন্তু জানোয়ার মনে হয় আমার থেকে সরে যাও মনে হতো একা থাকতে বড় ইচ্ছে করত তার একটা জায়গায় শুধু নিজেকে তার জীবন্ত ও স্বাধীন মনে হতো প্রাসাদ থেকে বিরাট এক ঝিল দেখা যেত সেখানে রাজকন্যা রোজ সাঁতার কাটতো শুধু এই জায়গাতেই হাওয়ায় উড়ে যাওয়ার ভয় ছিল না তার। উড়ে যাবার সম্ভাবনা ছিল না। তাই যখন সে ঝিলের জলে তাকে নিরাপদে একা থাকতে দেওয়া হতো তাই রাজকন্যা ভাবল এই ঝিলে সে একমাত্র মুক্তি পেতে পারে তাই রোজ দিন রাত সে এখানে সাতার কাটে এদিকে রাজা রানী যত চিকিৎসক বৈদ্য পদার্থবিদ জাদুকর ছিল সেই রাজ্যে সবার স্মরণাপন্ন হলো কিন্তু কেউ তাদের অভাগী মেয়ের এই সমস্যা সমাধান বলতে পারল না তারপর একদিন পণ্ডিত হামড্রাম আর কপিকেক রাজার কাছে এলো হে মহারাজ হয়তো একটা সমাধান আছে আচ্ছা বলুন আমাকে আচ্ছা আমরা সবাই জানি যে সাময়িক ভাবে হলেও জলই হলো রাজকনার এই ভারহীনতার বাইরে প্রবাহিত হওয়া জল তাকে সাময়িক ভাবে সারিয়ে তুলতে আর আনন্দ দিতে পারে তাহলে তার হৃদয়ের ভেতরে জল প্রবাহিত হলে হয়তো চিরতরে তিনি সুস্থ হয়ে যাবেন আমি বুঝতে পারলাম না ঘোষণা করে দিল যে রাজকন্যাকে যে কাঁদাতে পারবে সে পুরস্কার পাবে কত পুরুষ মহিলা চেষ্টা করল কিন্তু রাজকনার চোখ থেকে এক ফোঁটাও জল পড়ল না কি মহাদার সবাই রাজকন্যাকে সুস্থ করার আশা প্রায় ছেড়েই দিচ্ছিল একদিন কি হল ওই রাজ্যের বাইরে যে জঙ্গল আছে সেখান দিয়ে এক রাজপুত্র যাচ্ছিল সে ডাইনির অভিশাপের কথা শুনল কিন্তু রাজকন্যাকে দেখার কোনো ইচ্ছে তার ছিল না তাই যখন রাত হয়ে তখন রাজপ্রাসাদে বিশ্রাম নিতে না এসে জঙ্গলের মধ্যে একটা গুহা দেখতে পেয়ে সেখানেই আশ্রয় নেবে বলে ঠিক করল আগুন জ্বালাবার জন্যে শুকনো কাঠ জোগাড় করতে যেই সে জঙ্গলে বেরিয়েছে সে নিচে ঝিলটা দেখতে পেল আর দেখল কেউ জলে ডুবে যাচ্ছে তাই সে তাকে বাঁচাতে জলে ঝাপ দিল অবশ্যই সে ছিল রাজকন্যা আর যেই মুহূর্তে রাজপুত্র তাকে তুললো অনুভব করলো তার ভারহীনতা বুঝতে পারলো এই সেই অভিশপ্ত রাজকন্যা যার সঙ্গে সে দেখা করতে চাইছিল না কিন্তু অনেক দেরি হয়ে গেছে যেই মুহূর্তে রাজপুত্র রাজকন্যাকে দেখলো তার প্রেমে পড়ে গেলো আমি পড়তে পারি না আমি শুধু হাওয়ায় ভেসে উড়ে যেতে পারি তাহলে আমার সঙ্গে তুমি পরবার চেষ্টা না এই কথা বলে রাজকন্যাকে কোলে নিয়ে রাজপুত্র জলে ঝাঁপ দিল এমন রোমাঞ্চকর অনুভূতি রাজকন্যার আগে কোনো দিন হয়নি কিরকম লাগলো বলো এমন অসাধারণ অনুভূতি কোনো দিন হয়নি আমার তাই রাজপুত্র আর রাজকন্যা রোজ রাতে ঝিলের পারে দেখা করে আর দুজনে একসাথে সাঁতার কাটে রাজকন্যা ভালোবাসতে অক্ষম কিন্তু রাজপুত্র তাকে এত ভালোবেসে ফেলল যে তার হাসি শুনে তার পাশে আনন্দে তাকে সাঁতার দেখেই তার দিন কেটে যায় ঝিলের ওপর জাদু করলো। ধীরে ধীরে একটু একটু করে ঝিলের জল শুকিয়ে যেতে লাগলো আর সেই সঙ্গে রাজকন্যাও এবার আমাদের মেয়ের কি পরিণতি হবে বলতো শুকিয়ে এসেছে দুই যুবক একটা পাথরের নিচে সোনার একটা কাগজ খুঁজে পেল তাতে লেখা আছে মানুষের জন্যে যদি এই ঝিলকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে এতে একজন মানুষের প্রাণ বিসর্জন দিতে হবে কিন্তু সেই মানুষটিকে স্ব প্রাণ দিতে রাজি হতে হবে তাকে ঝিলের শুকনো মাটিতে বসে থাকতে হবে যতক্ষণ না জল বাড়ছে আর তার মাথার অনেক উপলব্ধি পৌঁছচ্ছে যখন রাজা এই সংবাদ পেল সে তার রাজ্যের কোনায় কোনায় বার্তা পাঠালো। কিন্তু ঝিলকে বাঁচাতে কেউ তাদের প্রাণ দিতে এগিয়ে এলো না এদিকে জঙ্গলের গভীরে সেই কানে গিয়ে যখন সেই সঙ্গে রাজপ্রাসাদের দিকে পা বাড়ালো। মহারাজ আমি ঝিলের জন্য নিজের প্রাণ দিতেও রাজি আছি কিন্তু একটাই শর্ত আছে কি শর্ত বল আমি যখন প্রাণ দেব তখন যেন রাজকন্যা সেখানে উপস্থিত থাকে আর যতক্ষণ না জলের তল আমার মাথার উপরে পৌঁছচ্ছে আমাকে জীবিত রাখার জন্যে তাকে আমার দিকে তাকিয়ে থাকতে হবে আর আমাকে বিস্কুট খাওয়াতে হবে যাতে আমি জল ভরবার আগেই না খেতে পে মরে না যাই তোমার শর্ত অনুসারেই কাজ হবে হয়তো তার প্রিয় ঝিলকে আবার জলে ভরতে দেখে আমার মেয়েও সুস্থ হয়ে উঠবে তাই রাজপুত্র ঝিলের ভেতরে মাটিতে বসল একটা নিয়ে আসা হলো না কারণ তারি তার হাঁটু অবধি পৌঁছে গেল যেই নৌকো একটু নড়ে রাজকন্যা খুশি হয়ে গেল আমার নৌকো ভাসছে জল বেড়ে গেছে আমার ঝিল শুকিয়ে যাবে না তাহলে এখানে আবার সাতার কাটতে পারবো রাজকুমার চলো আমরা আবার সাতার কাটি ঠিক আগের মতো তোমার সঙ্গে আগের মতো সাতার কাটতে তো আমিও চাই কিন্তু সে আমি আমি পারবো না কারণ মরলে এই ঝিল বাঁচবে আর তাহলেই তুমিও বেঁচে থাকবে জীবনে যেন এই প্রথমবার রাজকনার হৃদয় কি যেন একটা বিদল সে চায় না রাজপুত্র মরে যাক সে দেখছে জল ধীরে ধীরে বাড়ছে প্রথমে রাজপুত্রের কোমর অবধি তারপর তার বুক তারপর থুতনি অব্দি তারপর তার নাক দি আর রাজপুত্র আর নিঃশ্বাস নিতে পারছে না রাজকন্যা আর করতে পারল না সে জলে ঝাঁপিয়ে পড়ে জোর করে রাজপুত্রকে জল থেকে তুলে নিয়ে এলো যতক্ষণে তাকে পাড়ে টেনে তুলেছে রাজপুত্র নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে রাজকন্যা ঘাবড়ে গিয়ে কেঁদে ফেলল সে এত উচ্চ স্বরে কেঁদে উঠল যে এমন কান্না কেউ কোনো দিন কাঁদেনি চিকিৎসকরা এলো রাজপুত্রকে সুস্থ করতে রাজকন্যা আদেশ দিল তাকে যেন তার ঘরেই রাখা হয় একদিকে রাজকন্যা নিজেও অসুস্থ অন্যদিকে প্রাণ নিয়ে এই ছিল রাজপুত্রি রাজপ্রাসাদে পরের দিন ভরে রাজকন্যাল রাজপুত্র তখন স্থির তাকে দেখে রাজকন্যার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ও সাহসী রাজপুত্র চোখ খোল চোখ খোল দয়া করে মরে যেও না তুমি এই কথা বলতেই রাজপুত্র চোখ খুলল আর মৃদু হাসল আনন্দে ভেবেছিলকো উঠলেন না আপনি তো পড়ে গেলেন হ্যাঁ তাই তো দেখছি আপনার ভার আপনি ফিরে পেয়েছেন রাজপ্রাসাদ এমন আনন্দে মেতে উঠল যে পৃথিবীতে এমন দৃশ্য কেউ কোনোদিন দেখেনি ঝিল কানায় কানায় পূর্ণ রাজপুত্র জীবিত আছে আর হ্যাঁ রাজকন্যাও তার ভার ফিরে পেয়েছে সে এখন হাঁটতে শিখে গেছে এখন তার জীবনে সব ভালো হচ্ছে রাজপুত্র রাজকন্যা দুজন দুজনকে ভালোবাসে তাদের বিয়ে হয়ে গেল একসাথে সাতার কাটে পাশাপাশি হাঁটে রাজ্য শাসন করে আর সুখে শান্তিতে বসবাস করে